আমরা একটি বিশেষ আলোচনা করার ইচ্ছা করেছি আলোচনাটি একদিক দিয়ে গুরুত্বপূর্ণ এ কারণে যে এটি আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের मौजदा घटना और से विषय टाइटल हसी भूमिकम्प हवा क्या आलामत क्या देखी बर्तमान जुगे প্রায় প্রায় যেখানে সেখানে ভূমিকম্প হচ্ছে এই করত কিন্তু সত্যিকার অর্থে আল্লাহাবুল আলমিনের এই পৃথিবী তিনি এ পৃথিবীকে তৈরি করেছেন তিনি যখন চাইবেন এ পৃথিবীকে ধ্বংস করবেন তিনি যখন চাইবেন পৃথিবীর মধ্যে घटे जो मानूषाबीद मुस्तफा सलिमी सत्यता प्रमाणे किस जिन पृथिवीते निदर्शन स्वरूप घटिए थकेंबी मुहम्मद मुस्तफा सल्लाह आलिम आज প্রায় চোদ্দশো বছর পূর্বে একটি হাদিস এরশাদ করেছিলেন যে হাদিস রসুল বলছেন কেয়ামত হবে না যতক্ষণে বেশি বেশি ভূমিকম্প না হয় ঐতিহাসিক গণ বলছেন ভূতাত্ত্বিক গণ বলছেন যে আজ থেকে সত বছর পূর্বে যেভাবে ভূমিকম্প হতো যে ধারায় ভূমিকম্প হতো যে মাত্রায় ভূমিকম্প হতো তার চেয়ে বর্তমান যুগে এখন এর মাত্রা অনেক বেড়েছে প্রতি বছরই বরং বছরে কয়েকবার আর এখন প্রায় মাসে মাসে আমরা ভূমিকম্প শুনতে পাচ্ছি ভূমিকম্পের খবর পাচ্ছি কিছুদিন আগে আমরা দেখলাম বা গতকালের কথা যে সুমাত্রা অর্থাৎ ইন্দোনেশিয়ার একটি বিশেষ দ্বীপে যে ভূমিকম্প আসলো সে ভূমিকম্পের কারণে সারা দক্ষিণ এশিয়ার মধ্যে একটা বিরাট আলোড়ন পড়ে গেল আর অনেকের মতো সুনামি আসবে এ খবর পেয়ে অনেকে বাড়িঘর ছেড়ে বেরিয়ে পড়লো বন্ধুগণ এই যে ভূমিকম্প আসবে এবং হবে বেশি বেশি হবে কথা আমাদের নবী সাল্লা সাল্লাম বলে গেছে এবং বলেছেন যখন এরকম ঘটনা ঘটবে তখন হবে তবে সাল্লা সাল্লামকে বিশ্বাস করে না তাদের কাছে হয়তো আল্লাহ রসুল্লামের এই কথাটির কোন দাম নেই কিন্তু যারা আমরা মুসলিম যারা আমরা নবী সাল্লি সাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করেছি তাকে নবী এবং রসুল হিসাবে আমরা বিশ্বাস করেছি এর প্রত্যেক মুসলিমকে সতর্ক হওয়া দরকার শিক্ষা নেওয়া দরকার যে আমাদের নবী সত্য। তার তিনি ভবিষ্যৎ বাণী যখন করেন। মানুষ নিজে নিজে যদি বাণী করেন তাহলে সেটা অসত্য হয়ে যায় কিন্তু কোন নবী যখন ভবিষ্যৎ বাণী করেন তখন অবশ্যই মহান আল্লাহ তালা আদেশে তিনি এই বাণী করেন আর তখন তার ভবিষ্যৎ বাণী সত্য হয় তাই আল্লাহবেন বর্ণনা করেছেন বাড়ি তেরো খন্ড একাশি থেকে বিরাশি ত্রিস্টায় এর ব্যাখ্যা এবং বিশ্লেষণ হয়েছে বন্ধুকের আলামত আল্লাহ রসুল সাল্লু সাল্লাম অনেক বলেছেন অলামায়িক রামগঞ্জ পণ্ডিতগণ এ সমস্ত আলামতকে বিভক্ত করেছেন একটা যেগুলো ছোট আলামত সেটা অনেক আর এরকম প্রত্যেক ছোট আলামতই পৃথিবীতে এখন প্রকাশ পেয়ে গেছে অলরেডি সেই সমস্ত আলামতের মধ্যেই একটি হচ্ছে বেশি বেশি ভূমিকম্প হওয়া যেটা এখন হচ্ছে বন্ধুগণ संक्षिप्त आलोचना शेष जुगे शेष जमाना खास मानस মানুষ পৃথিবীতে বসবাস করছে ধস নেমে যাবে তারা মাটির গভীরে ঢুকে পড়ে যাবে সেখানে ধ্বংস হয়ে যাবে ওয়া হচ্ছে নিক্ষেপ করা নিক্ষেপিত হওয়া অর্থাৎ আকাশ থেকে কোনো কিছু পাথরের বর্ষণ হোক বা আরো অন্য কিছু বর্ষণ হোক নিক্ষেপ হবে যার কারণে এই উন্মতের কিছু মানুষ ধ্বংস হবে ও মাছ খুন এবং চেহারা বিকৃতি হয়ে যাবে মানুষের চেহারা মানুষের চেহারা না থেকে কোন জিনিস একদম সাহাবি জিজ্ঞাসা করলেন তিল্লাহ এটা কখন হবে আল্লাহ রসুল তখন আল্লাহ রসুল উত্তর দিচ্ছেন এবার আতিল মা নিয়া যখন বাস্যযন্ত্র প্রকাশ পাবে আর নর্তকির প্রকাশ হবে তখন এইরকম ঘটনা ঘটবে বন্ধুগণ যে আজ পৃথিবীর প্রতিটি দেশে এবং প্রত্যেক স্থানে আর এখন ইন্টারনেট এবং মোবাইলের কারণে প্রত্যেকটি বাড়িতে প্রত্যেকটি বাড়ির প্রত্যেক ঘরেই প্রায় এই মিউজিক পৌঁছে গেছে গান এবং মিউজিক ছাড়া মনে হচ্ছে যুবকেরা আর অধিকাংশ ও মুসলিমরা এবং মুসলিমরাও গান ছাড়া যেন মানুষ বসবাস এবং জীবন যাপন করতে পারছে না আর দুঃখের বিষয় যে কিছু মানুষ এসব কিছু হারাম মনে করার পরেও নিজের মোবাইলে ডাউনলোড করে রাখছে আর কিছু মানুষ হারাম মনে করে নানাজি তা সত্ত্বেও ওদের মোবাইলেও আবার এই মিউজিক বাড়ছে তো এটা ক্যামতের আলামত আল্লাহ নামত তখন নিকটবর্তী আজ বলার অপেক্ষা রাখে না যে কোনো টেলিভিশনে আপনি খুলেন না কেন আপনি দেখবেন প্রত্যেক টেলিভিশনে এই নর্ত কিদেরই যেন হচ্ছে রাজত্ব চলছে এই বাদ্যযন্ত্র আর এই নর্তকীর নাচ মনে হচ্ছে আর এরা নর্তকিরা শরীরের প্রায় সব অংশই মানুষকে দেখাচ্ছে আর যখন এরকম হবে তখন কে আমিটবর্তী হবে আর এরকম উন্মতের উপর আজাব আসবে আকাশ থেকে নিক্ষেপিত হবে নিক্ষেপ হবে পাথর বা অন্য কিছু জমিন ধসে যাবে আর সেখানে তারা ধ্বংস হবে ওরূপ তাদের আকৃত নষ্ট হয়ে যাবে বিকৃত হয়ে যাবে এসব কিছুগুলি নবী মোহাম্মদ মুস্তফা সাল্লা আল্লাম বহু পূর্বে বলেছিলেন যেটা আজ সত্য হচ্ছে এবং সত্যিকার অর্থে পৃথিবীতে বেশি বেশি ভূমিকম্প বাদ্যযন্ত্রের প্রকাশ নত্যকের প্রকাশ উলঙ্গ মহিলাদের প্রকাশ এটা আল্লাহ রসুল আর এই কেয়ামতের আলামত এ কারণে আল্লাহ রসুল্লা সাল্লাম বলেছেন যেন মানুষ সতর্ক হয় মানুষেরা যেন আল্লাহ মুখী হয় এবং এই সমস্ত নোংরা কাজ ছাড়ে আমাদের প্রয়োজন আছে যে আমরা আবারও নিজের ইমানকে নিজের বিশ্বাসকে নবায়ন করব নতুন করব এবং আমাদের এই সমস্ত কিছু যেগুলা হচ্ছে তা থেকে আমরা দূরে আর মতো ভূমিকম্প যেটা পৃথিবীতে আল্লাহ আমাদের পূর্বে বেশি বেশি হবে সেই ভূমিকম্পকে রুকার মতো থামার মতো কন্ট্রোল করার মতো কোন যন্ত্র পৃথিবীতে নেই আমরা যত কিছুই করি না কেন বৈজ্ঞানিকরা যত কিছুই সতর্ক বাণী দিক না কেন এরকম আজাব আসলে তখন কিন্তু সেখান থেকে রক্ষা পাওয়ার কোন ক্ষমতা আসলে নেই আল্লাহ রাবুল আলমদের কাছে করি আল্লাহ যেন আমাদেরকে আমাদের নবী মোহাম্মদ মুস্তফা সাল আলী করার তার বাণীগুলোকে সত্য মনে করার এবং তিনি যে সমস্ত বাণী করে গেছেন সেগুলোকে বিশ্বাস করার এবং সে অনুযায়ী জীবন জীবনযাপন করা কৌফিক দান করেন আমিন আমিনামালিকুমতুল্লাহ